بسم الله إلا الحمد لله نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن صعيات عمالنا من يهدي إلا فلا مدل الله ومن يدل فلا هادي ألا واشهدو الله إله إلا الله وحده الله شرك الله واشهدونا محمدا عبده ورسله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديثة من محمد صلى الله عليه وسلم والشر المور مهدساتها وكل مهدسة بدا وكل بداة ضلالة وكل دلالة في النار সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক আমরা গত লেসেনটার পরে একটু সময় দিলাম যাতে সবাই একটু একটু রিফ্লেক্ট করতে পারেন যে আমরা কি পড়লাম বা অ্যাসিমুলেট করতে পারেন হজম হওয়া যেটা সোজা বাংলায় বলে গত লেকচারটা এখনও অনেকে শোনেন নাই বেশ বেশ ভালো একটা নাম্বারের আমাদের এই গ্রুপের মেম্বারস জন সো তার টেন পার্সেন্টের বেশি মানুষ এখনও গত লেকচারটাই শোনেন নাই। আমি যারা এটার যাদের রিকোয়েস্ট এই এই আয়োজনটা তাদেরকে আমি বলছিলাম তারা চাইছিলেন যে তাদের একটা আগের গ্রুপ আছে একশো দেড়শো মেম্বার আসেন ওই গ্রুপেই আমরা ওই গ্রুপটাকে আমরা কাজে লাগাতে পারি আমরা সেটা না করে একটু আলাদাভাবে আমি করতে চাইছি যে যাদের গরজ আছে তারাই শুধু এই গ্রুপে আসবেন সেই জন্য আপনারা খেয়াল করবেন যে আমি কিন্তু কাউকে অ্যাড করি নিই কাউকে অ্যাড করিনি আমি কিন্তু সবাইকে ইনভাইট করছি তার ভিতর যাদের গরজ আছে তারা জয়েন করছেন এবং গরজ যাদের থাকবে তারা ইনশাআল্লাহ লেসনগুলা রেগুলার শোনার চেষ্টা করবেন ফলো আপের চেষ্টা করবেন এবং অ্যাসিমিলেট করার চেষ্টা করবেন হজম করার চেষ্টা করবেন কিছু তো অন্তত সংগ্রহে বা জমা থাকবে সংরক্ষিত হবে ইনশাল্লাহ তা না হলে তো এটা জাস্ট একটা ক্লাবিং হইলো আমরা সবাই একসাথে একটা গ্রুপ অফ পিপল একসাথে কিছু আয়োজন করলাম কথা বললাম শুনলাম ভুলে গেলাম শেষ সেটা যেন না হয় তো আমি আজকেটা যাচ্ছিলাম যে একটা সামারাইজ করবো যে আমরা ইতিমধ্যে কী শিখ শেখার কথা বা কি জানার কথা অলরেডি বা কি ধারণ করার কথা আমরা প্রথমে বলছিলাম যে ইসলাম ইসলামের পুরা দিনটাই আল্লাহ সেন্টার একটা দিন মানে আল্লাহ আল্লাহকে সেন্টার করে রিভলভ করে সব কিছু এটার আল্লাহর একত্ব আল্লাহর অদ্বিতীয়তা আর তহিদ যেটাকে বলছিলাম সেটাই হচ্ছে ইসলামের কৌর জিনিস আর তো সেই আমরা প্রথমেই বলছিলাম যে আমরা আল্লাহ বিশ্বাস করি কিনা এবং আল্লাহকে এমনভাবে বিশ্বাস করি কিনা যেমন বিশ্বাস করা উচিত আল্লাহকে এমনভাবে ভয় এমনভাবে ভয় করি কিনা যেমন যেমন ভয় করা উচিত সেটা নিয়ে একটু কথাবার্তা বলছিলাম আল্লাহকে আসলে আছেন কিনা এটা নিয়ে কিছু প্রশ্ন কিছু চিন্তা চিন্তাভাবনার খোরাক দিছিলাম দেন আমরা আল্লাহ রসুল সত্যিকার রসুল কিনা সেটার কিছু চিন্তা খোরাক দিয়েছিলাম এই দুটো যখন আমাদের মোটামুটিভাবে স্কোয়ার আপ করতে পারবো আমরা তখন আমরা বলছিলাম যে তাহলে আর্শাল আল্লাহ বাহান্নান আব্দুল হরাসুলো সেটাতে আমরা মোটামুটি ফর্ম একটা জায়গায় দাঁড়ানোর কথা সেটা যখন হইল তখন আমাদের প্রথম অংশটা শাহাদা যেটা শাহদা দুইটা শাহাদা ছিল ওখানে বা আছে সেই প্রথম শাহাদাটা নিয়ে আমরা কিছু কথা বলছি আর্শাল্লা এলা অথবা তহেদের যে স্টেটমেন্ট লাহ সেটা নিয়ে আমরা কিছু কথা বলছি সেটা যে আমাদের কাজে লাগবে বা সেটি জান্নতে চাবি হবে আমাদের জন্য সেই আমরা নয়টা শর্ত আলোচনা করছি সেই শর্তগুলো যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য সেই সাদা জান্নাতের চাবি হবে বা জান্নাতের যাবার একটা অশিলা হবে এরপরে আমরা ওয়ারশওয়াল্লাহ মোহাম্মদান আবদুহ রাসুলো এইটা কথাটা এই এইটা সাদা সেকেন্ড সাদা বা সাদা তানির দুই নম্বর সাদা যেটা ইনফ্যাক্ট এটাই হচ্ছে মুসলমান হওয়ার জন্য বেশি ইম্পর্ট্যান্ট ওইটা যদিও ওইটা ছাড়া তো কোনো দিনই নাই কিন্তু ওইটার জাস্ট আক্ষরিক অর্থে হয়তো অনেক মানুষের দুনিয়াতে বিশ্বাস করে যে একজনেই আল্লাহ আছে বা আল্লা ইবাদত করলে শুধু আল্লাহরই করবে বা নত হইলে আল্লাহর কাছেই নত হবে এটা অনেকে শয়তানও কিন্তু এটা স্বীকার করে কিন্তু সেকেন্ড পার্ট যেটা ওয়াসদান্না মোহাম্মদান আব্দুল রাসুল দ্যাট ইউ এ মুসলিম বা মোমিন বা সেটাই আপনাকে মোহাম্মদ সাল্লা সাল্লাম যে দিন নিয়ে আসছিলেন তার উপরে প্রতিষ্ঠিত করে সেটা ছাড়া আপনার কোনো দিন নাই তো সেটা যখন আমরা বলি তখন আসলে কি বলি সেটা কতগুলো অব্লিগেশন আমাদের কতগুলো অটোমেটিক্যালি আমরা কতগুলা জিনিসের সাক্ষ্য সেটা আলাপ করছিলাম আবার কতগুলো রেসপন্সিবিলিটি আসে আমাদের উপর সেটা আমরা আলাপ করছিলাম এখানে খুব একটা মূলনীতি বা উচ্চল আমরা বলছিলাম যে তিনটা সি মনে রাখতে যে ক্লিয়ারলি কমপ্লিটলি কারেক্টলি অথবা কারেক্টলি ক্লিয়ারলি কমপ্লিটলি যেভাবে বলেন যে আল্লাহ রসুল্লাহ আস্লাম যে আমরা যখন বলি ওয়সাদ মহামেদান আবদুহ রাস্লু তখন আমরা এই সাক্ষ্য দিই যে আল্লাহ রসুল্লাম তাকে যে বাণী দিয়ে পাঠানো হয়েছিল সেই বাণীটা অথবা যে মিশন বা যে দিন দিয়ে পাঠানো দিনসহ পাঠানো হয়েছিল সেই আমাদের কাছে ক্লিয়ারলি কমপ্লিটলি এবং কারেক্টলি বলে গেছেন এই এক এটা বিশাল প্রিন্সিপাল কিন্তু আমরা অনেক মানে মূলনীতি বা অসুর আমরা রিয়েলাইজ করি না যে এই কথাটা যদি সত্যিই আমরা বলতাম তাহলে রকম ইনোভেশনে আমরা যেতে পারতাম না কোনো রকম নতুন উদ্ভাবন করতে পারতাম না দিনের ব্যাপারে মিলাদ চল্লিশা চার দিন ঈদে দুন নবী অ্যান্ড জিয়ারত অ্যান্ড কবর অ্যান্ড মাজার অ্যান্ড মানে যত কিছু বলবেন আপনি নেই মেনিথিং কিছু করতে পারতাম না আমরা কারণ আমরা এইটা করার করার মানেই হচ্ছে আমরা বলতেছি যে রাসুল সাল্লা সাল্লাহ তার মিশনটা কমপ্লিট করেন নাই কমপ্লিট বলে যান নাই কিছু বাদ গেছে সেই বাদ যাওয়াটা দুইভাবে হইতে পারে একটা হচ্ছে যে উনি লুকায় গেছেন অথবা উনি ভুল করছেন নজবুল্লাহ অথবা উনি ভুলে গেছেন সেটাও হইতে পারে এবং আমরা আরও বলছি যে এটার আর একটা এমপ্লিকেশন হচ্ছে যে আল্লাহকেও আমরা মিথ্যাবাদী বলতেছি কারণ আল্লাহ সুরা মায়েদার তিন নম্বর আয়তে বিদায় হজের মাঠে নাজুল হওয়া আয়েতে বলতেছেন যে আল্লাহ আমাদের দিনকে কমপ্লিট করে দিস আমাদের জন্য আমাদের দিনকে পারফেক্ট এবং কমপ্লিট করে দিয়েছেন এরপরে যদি আমরা প্লাস মাইনাস বা গুন ভাগ করতে যাই তার তাহলে বলতে হবে যে আল্লাহর উপর মাতবরি করা হচ্ছে এই রিয়েলাইজেশানটা হইলে কিন্তু মানুষ কোনো বিরাট করতে না কোন ধরনের বিরাট করতে পারতেনা ঠিক আছে এরপরে আমরা আরও সামনে গেছি যাওয়ার পরে আমরা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস শিখছি আমরা বলছিলাম যে রাত এবং দিন মানে আলো আলো যে বুঝ বুঝতে চাইবে তাকে অন্তকার বুঝতে হবে আর দিন সম্বন্ধে জানতে গেলে রাত সম্বন্ধে জানতে হবে আমরা বলছিলাম যে উদু দিয়ে একটা উজু দিয়ে একটা ই করছিলাম উদাহরণ দিয়েছিলাম যে উদু করাটা যেটা উদু করার প্রসিজিওর সহ অযু করার সব ব্যাপারগুলো যেমন জানতে হবে তেমনি ওযু কিসে যাবে সেটা জানতে হবে কারণ দুটা যদি না জানি তাহলে আমি হয়তো মনে করে বসে থাকবো অজু একবার করে যে আমার অজু সারাদিন আসে অথচ আমার অজু হয়তো প্রথম পাঁচ মিনিটের ভঙ্গ হয়ে গেছে তাহলে আমার সমস্ত এবারত নষ্ট হয়ে যাবে এটা একটু উদাহরণ দিয়ে আমি যে আপনি একসাথে অজুতে এবং পবিত্র এবং অপবিত্র দুটা থাকতে পারেন না আয়দার আপনি পবিত্র আর আপনি অপবিত্র তো ইমানের ব্যাপারটা আমরা তার সাথে একটা অ্যানালজিই করছিলাম যে আয়দার আপনি ইমানে আসেন অথবা আপনি নাই মানে দুটা একসাথে থাকতে পারেন না সুতরাং ইমান কিশে নষ্ট হয়ে এটা জানাটা খুব ইম্পর্টেন্ট ছিল সেখানে আমরা বারোটা পয়েন্ট ডিটেলস আলোচনা করছিলাম বারোটা পয়েন্টের আপনাদের জানি আপনারা আমার তো পরীক্ষা কোনো সুযোগ নেই বা কোনো উপায় নাই আপনারা নিজেদেরকে জিজ্ঞেস করে দেখেন যে বারোটা পয়েন্ট আপনারা মনে রাখতে পারছেন কিনা পয়েন্টগুলো মনে রাখলেও কিন্তু অনেক ছিল বা লাভ হইতো আপনাদের আমি অনেক সময় যে বারোটা পয়েন্ট বলে যাওয়ার পরে খুব কম মানুষই সিরিয়াসলি বা মনে রাখতে পারি আমি আপনাদের সুবিধার জন্য বাংলায় ট্রান্সলেট করা লিখেও একটা একটা লিস্ট দিয়েছিলাম বারোটা পয়েন্ট তো সেই বারোটা পয়েন্টের একটা বা একাধিকটাতে আমরা সবাই হয়তো জীবনের কোনো না কোনো ফেজে ছিলাম বা আসি বা থাকতে পারি ইটস নট এন্ড অফ আমরা তবা করতে পারি আল্লাহর কাছে মাপ চাইতে পারি এবং ফিরে আসতে পারি ক্যারেক্ট করে নিতে পারি নিজেদেরকে গার্ড করতে পারি যে কোনো সময় যেন ইন ফিউচার আমরা কোনো কাতে না পড়ে যাই বা কোনো কাতে না পতিত হই এবং সেই বারোটা পয়েন্টে তর ছিল যে আমি একটু একটু পয়েন্টের প্রথম পয়েন্টে ছিল যে কোনো রকম বড়ো শিল্পে লিপ্ত হয়। আমি বলছিলাম যে আবার শির্কের চারটা ক্যাটাগরি আছে এটা এই চার ভাগে অনেকে এই যে বারোটা পয়েন্ট এটা কোনো ফিক্সড কিছু না এটা কোন স্কলার বিশটা বলছেন কোন স্কলার এটা স্কলার সরি কোন স্কলার এটাকে দশটাতে সমাবেশ করছেন কোন স্কলার হয়তো শিখটাকে চারটা ধরে আবার আরও আরও কিছু পয়েন্টে গেছেন বা তো আমরা মোটামুটি ওই জিনিসগুলো জানলেই হবে কিন্তু প্রত্যেকটা জিনিস সম্বন্ধে আমাদের সচেতন হইতে হবে পয়েন্ট কটা হলো বা একজন একটা স্কলার একজন স্কলার দশটা বললেন আমি বারোটা বললাম বলে বা একজন বিশটা বললেন বলে কারোটা ভুল হয়ে গেলো তা না তো আমরা বলছিলাম যে আমি একটু শিপ করতেছি মানে তাড়াতাড়ি করে আবার একটু দেখে নিচ্ছি যে বারোটা পয়েন্ট কী ছিল আমাদের এক নম্বরটি ছিল যে কোন প্রকারের শিল্প বড়ো শিল্পে লিপ্ত হয় সেটা আবার চার ভাগে বিভক্ত ছিল প্রার্থনায় সের সেটের ভিতরে বা চারটা সাব সাব ডিভিশন ছিল প্রার্থনায় সের আপনার নিয়তের শীল বা উদ্দেশ্যে শীত তারপরে ছিল অনুগত্যের শীল বা ভালোবাসার শিখ তারপরে ছিল আপনার এবং আল্লাহর মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী মনে করা তারপরে ছিল যে কাফের এটা না বিশ্বাস করা বা না রিয়েলাইজ করা তাদেরকেও বিশ্বাসী মনে করা বা তাদের মতো করে তারা ঠিক আছে এটা মনে করা বহু মানুষ আছে যারা লাকুম এই আজকে এখানে লিখলাম আমি এবং এখানে দলিল দিলাম লাকুম দিন হুম বলিয়া দিন সুর কাসুরটাকে মনে করি যে ঠিক আছো মোটেই তা না এটা তা ছিল না তোমার কিছুর সাথে আমার কোনো সম্পর্ক নাই কোনো অ্যামালগামেশন হবে না কোনো গিভ টেক নাই তোমার কতটুকু আমার কতটুকু মিলে কিছু পারে না সেটা ছিল এটা স্টেটমেন্ট এটা এই সুরা ইখলাস এবং সুরা কাফেরুনকে একসাথে পড়তেন রাসিদাম মানে একটার পর একটা সালাতে পড়তেন তার একটা রিজন ছিল রিজনটা হচ্ছে যে একটা হচ্ছে সমস্ত সম্পর্ক ছেদ করা অবিশ্বাসীদের সাথে আরটা ছিল এখলাস এখলাস বা তহিদের প্রত্যয়ন যেটাকে বলি আমরা আর আর মাত্র আল্লাহর জন্য আমাদের সব কিছু এটা ই করা প্রত্যয়ন করা তহিদের স্টেটমেন্ট কি সুরা ইখলাস এবং ওইটা ছিল কাকফির বলতে পারেন বা কাফিরদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করা বা তাদের সাথে আমাদের কোনো গিভেন্টেক নেয় বা তোমার কতটুকু আমার কতটুকু মিলে আমরা কিছু করতে পারি না এরকম একটা ব্যাপার ছিল আনফরচুনেটলি আমাদের অনেকে এটাকে সহ অবস্থান বা তার দিন ঠিক আছে বা তার মতো তারটা ঠিক আছে এটা মেনে নেওয়ার একটা স্টেটমেন্ট মনে করেন নজবুল্লাহ চার ছিল এটা যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন যে হৃদায় নিয়ে যে নিয়ে তার কিছু পারে কমিউনিজম ক্যাপিটালিজম সোশ্যালিজম সেকুলার হিউম্যানিজম যেটাই বলেন আপনি তারপরটা ছিল এটা হিসেবে নম্বর ছিল পাঁচ ছিল যে দিনের কোনো অংশকে ঘৃণা করা এমনকি আপনি নিজে যদি সেটা তারপরেও অনেক মানুষ ঘৃণা করে করতে বাধ্য হয় বা করে কিন্তু ঘৃণা করে আরবে যখন কেউ যায় কোনো মহিলা যায় তাকে তো গোর্খা পরিযায় করে অনেক প্রাণেক ঘৃণা করে পর্দা করাকে কিন্তু সে ওইখানে স্টেটের লকে মানতে বা ওই জায়গা দিয়ে মানতে প্রিন্সেস ডায়ানাও বোরখা পড়ছিলো সুতরাং এই এই যে সিচুয়েশানটা এটাই এখানে বোঝানো হচ্ছে যাই ছয় নম্বরটা হচ্ছে যে দিনের কোনো ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা করা আপনি জানেন যে বাংলাদেশ সহ বাংলাদেশে তো বটেই অন্য দেশেও আপনার এমনকি ইন্ডিয়াতেও মুভিতে বা নাটকে বা ইসে ইসলামী ইসলামের রাসোলেট সিনেমা রাসুলেট ব্যাপারগুলোকে নিয়ে হাসি ঠাট্টা করা হয় বা ফান করা হয় এরকম করবে তার ইমান নষ্ট হয়ে যাবে বা সে ইসলাম থেকে বের হয়ে যাবে সাত নম্বরটা ছিল কোন ধরনের তন্ত্র মন্ত্র জাদুটনা গিট্টু মারা কি সব আছে না ফুর ইত্যাদি করা অফকোর্স ঝাড়ফুক বলতে আমি বোঝাচ্ছি জাদুটনাতে পারি কাউকে বান মারা কাউকে করতে চাওয়া কাউকে করা অথবা এগুলার ট্রিটমেন্টের জন্য কোন কুফ্রি জিনিসে ইনভলভ হয় সেক্ষেত্রে নষ্ট হয়ে যাবে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন এবং এটার আমি যে এটা ভিতরে পড়বে আর কি সেটা হচ্ছে যে এই গণনা করা ভবিষ্যৎ গণনা করা হাত হোক বা অ্যাস্ট্রোলজি হোক কমেস্ট্রি হোক বা অ্যাস্ট্রোলজি হোক অথবা পাথর পাথর মানুষ লাগায় ব্যবসার জন্য অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য ইত্যাদি তাবিজ কবর যা আছে আট নম্বরটা ছিল যে অবিশ্বাসের দিকে বিশ্বাসীদের অবিশ্বাসের প্রতি অবিশ্বাসী বা কাফের যারা তাদের প্রতি লয়্যালিটি বা আনুগত্য থাকা বিশ্বাসীদের ভিসাভিসা বিশ্বাসী বিশ্বাসীদের এগেনস্টে বা বিশ্বাসীদের বিপরীতে কন্ট্রেডিয়া বলতে পারি আমরা তারপরে নয় নম্বরটা ছিল এটা বিশ্বাস করা যে কোনো কোনো মানুষের শরীর না মানলেও চলে অর্থাৎ তার নামাজ পড়তে হবে না তার গোসল করতে হবে না সে মদ খেলে সেটা মদ না আমি মদ ফেলে মদ ইত্যাদি আর দশ নম্বরটা ছিল দিন থেকে মুখ ফিরে আওয়া না জানা না বোঝা না শেখা না প্র্যাকটিস করা ইত্যাদি এগারো নম্বর ছিল যে দিনের অবিচ্ছিত কোনো অংশকে অস্বীকার করা খুব খুব ইয়েও উদাহরণ দিয়েছিলাম আমি যে সুন্নাকে অস্বীকার করা অনেক কনসিয়াসে অনেক মানুষ সুদ খায় বা সুদের ব্যাংকে চাকরি করে তো সুদের ব্যবসা করে বল যে আমি ইসলামের সব কিছু মানে এই একটা জিনিস আমি মানতে পারি না এরকম আছে মানুষ বলে নম্বর ছিল যে সালাদ পরিত্যাগ করা আপনাদেরকে আমি ঝালাই দেওয়ার জন্য এটা অত্যন্ত একটা জিনিস সারা জীবন মনে রাখার জিনিস নিজে শেখার জিনিস এবং নিজের আপনার আহাল বা নিজের পরিবারকে শেখানোর জিনিস সেই জন্য আমি আবার সামারাইজ করতে গিয়ে এটাই করলাম এরপরে আমরা ইনশাআল্লাহ আকিদা আমরা বলছিলাম যে আমরা আমাদের তহিদ আমাদের আকিদা এগুলো নিয়ে পড়াশোনা করবো একটু কারণ আমি বলছিলাম যে দিন ইসলামকে যদি আমরা এক সেন্টেন্সে বলতে চাই তাহলে আমরা বলতে পারতাম যে লাই লাহ্লা পুরা দিন ইসলামের সামারি এক সেন্টেন্সে বললে এক শব্দে বললে আমরা বলতে পারতাম তহিদ একইভাবে গোটা কোরআনকে যদি আমি এক সেন্টেন্সে বলতে চাইতাম তাহলে বলতাম যে হোয়াট ইট ইস অল অ্যাবাউট যদি কেউ আপনাকে কোরআন আপনি বলতে পারতেন ইজ অল অবাউট লাইলা হল্লা স্টেটমেন্ট অথবা আপনি বলতে পারতেন যে তহিদ তো এই এই জিনিসটা যখন আমরা বললাম এবং তারপরে আমরা বলছিলাম যে সেই প্রথম দিকে বলছিলাম যে প্রত্যেক মানুষের কাজ হচ্ছে তার বিশ্বাস অনুযায়ী সে যেটা বিশ্বাস করে সে অনুযায়ী সে কাজ করে যে যাচ্ছে গিয়ে বাচ্চা চাচ্ছে তার অনেক বছর বাচ্চা হয় না সে বিশ্বাস করে যে ওই লোকটা যে যে হাড়ঘড় পচে গেছে যা সেই লোকটা তাকে একটা বাচ্চা দিতে হবে সেই জন্য কিন্তু সে যাচ্ছে প্রত্যেক মানুষের কাজ হচ্ছে তার বিশ্বাস অনুযায়ী এই জন্য বিশ্বাসটাকে শুদ্ধ করাটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা আমরা প্রথমেই বলছি কিন্তু কিভাবে করব আমরা সেই জ্ঞান ছাড়া এখানে বিশ্বাসের আমরা বলছিলাম যে বিশ্বাস আরেকটা টার্ম বলছিলাম আমরা প্রথমেই বলছিলাম আকিরা আত্ম বলছিলাম অবতাতুন আত্ম এইসব থেকে আসছে আইন দিয়ে আর কি আখ যেটা গাঠ ছড়া বাধা আমরা পরিভাষা বলছিলাম যে বদ্ধমূল ধারণা যে কোনো জিনিস সম্বন্ধে বদ্ধমূল ধারণাকে আমরা আকিদা বলি এবং ইসলামের যে বদ্ধমূল ধারণাগুলো আমাদের থাকতেই হবে সেটাকে আমরা ইসলামী আকিদা বলি ইসলামিক বিলিভস বলি ইসলামী আকিদা বলি এখানে আপনাদের বলছিলাম আল আকিদা তাহাবিয়া ইমাম তাহাবি বলে একজন ছিলেন মিশরে জন্ম হয়েছিল উনিশশো উনচল্লিশ সিজরীতে উনি আপনার হানাফিস করার ছিলেন উনি ট্যাবলেট করে গেছিলেন একশো পাঁচটা পয়েন্ট আপনাদেরকে বলছিলাম এটা পাওয়া যায় কিনতে পাওয়া যায় পয়েন্ট ওয়াইজ পাওয়া যায় আবার সারা পাওয়া যায় এক্সপ্লেনেশন পাওয়া যায় কোয়েশ্চেন পাওয়া যায় সফটকপি হার্ড কপি সবই পাওয়া যায় তো এটা আপনাদের হাতের কাছে রাখলে খারাপ হয় না অল্প অল্প কয়েক পৃষ্ঠা যদি আপনি বুকলেটটা বলেন শুধুমাত্র পয়েন্টগুলো যদি বলেন আর এক্সপ্লেনেশনগুলো তো অনেক ব্যাপার তো আমরা ইনশাল্লাহ এখন আরেকটা ফেজে এগুলো একটু একটু করে পয়েন্টগুলো আমরা বলছিলাম যে আকিদার একমাত্র উৎস হচ্ছে ওয়াহি ওয়াহির থেকে নিতে হবে আকিদা আর কোনোরকম কিসের থেকে না মানে কারো বুজুর্গ মুরব্বী পীর ফকির শায়ক এই সমস্ত জিনিস থেকে আকিদা নেওয়া যাবেন আকিদা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস এবং এই জিনিসটা বোঝে না দেখে কত মানুষ যে বিপদগামী হয়েছে আমি আরেক বনের সাথে আলাপ করতেছিলাম যে জামাত ইসলাম বলতে আমরা যাদের বুঝি তাদের যে ই ছিলেন মানে তাদের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন বা তাদের দলটাকে যিনি খাড়া করছিলেন মলার মহাদি উনি অত্যন্ত মানে ভার্সিটাইল মেধার একজন মানুষ ছিলেন এটা শেয়ার করার কোনো উপায় নেই কিন্তু উনি বহু মানুষকে অ্যাট দ্য সেম টাইম একটা ভুল পথে দিক নির্দেশনা দিয়ে গেছেন যেটার থেকে বের করা খুব ডিফিকাল্ট বা যেটা অনেক পড়াশোনার ব্যাপার আছে যে যত ভিতরে গেছে ওটা তার তত তার তত ফিরে আসাটা কঠিন এখান থেকে এটা আমরা বুঝি নাই আগে বা আমরা আমাদের দেশে আসলে কোনো কখনো মেথোডিক্যালি এই যেমন ধরুন ইমান বিষয়গুলো এগুলো আমরা যে পড়লাম এটা মানে একেবারে এলিমেন্টারি একটা জিনিস মানে ধরেন বায়োলজিক্যালি অ্যাডাল্ট হইতেই প্রত্যেক মানুষের জেনে ফেলা উচিত ছিল যে এই জিনিসগুলো করলে আমার ইমান নষ্ট যাবে ওয়্যারেজ আমাদের এখানে মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে জীবন শেষ করে মৃত্যুর আগেও কেউ জানে না যে এই পয়েন্টগুলো কী আমি অনেকের সাথে কথা বল বলে দিচ্ছি এগুলো শেখানো হয় না আমার দেশে কতগুলো বেসিক জিনিস শেখানো হয় না কখনো একইভাবে ওই আকিদার ইসে আকিদা যেহেতু ইম্পর্ট্যান্ট এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশের দিনী সার্কেল অথবা পলিটিক্যাল সার্কেলে কখনোই চর্চা হয় না কখনোই কথাটা বলা হয় না আমি ওই এখন আমার কাছে নাই আমি একটা স্টেটমেন্ট বা এই পড়ব পাকিস্তানি জামাত ইসলামে একজন বলতেছেন যে আমাদের দলে পাকিস্তানের ওনার নাম আব্দুল গফুর ও বলছে আমাদের দলে সব জাতির মানুষ থাকতে পারে কোন সমস্যা নেই আমাদের শিয়া আছে বেরেলবি আছে ই আছে আমরা সবাই একসাথে কাজ করতে পারি এই কত বড় গর্হিত একটা কথা যে শিয়া বেরেলভি বেরেল নিজে বলছে আমি নিজে একজন বেরলভি বেরলি হচ্ছে যারা রাসুল্সলামকে রাসুল্লামের জন্য চেয়ার খালি রাখে যখন মিলার পড়ে তখন মনে করে যে উনি এসে বসবেন মানে এই এই সেক্টর হচ্ছে বেরেলি মানে সবচেয়ে জঘন্যথম মাজার পূজার এই যে উনি বলতেছেন আমি নিজে একজন বেরোলি আমার কোনো আমার কোনো সমস্যা আর আমাদের এখানে আমরা সবাই একত্রে কাজ করতে পারি উনি এটাকে একটা সাম্যে বা বলবো মানে ঐক্যের একটা প্ল্যাটফর্ম বলে বলতেছেন অথচ আমরা যারা একটু পড়াশোনা করব বা করছি তারা জানি যে একজন এই জন্য আলহিসুল্জামাতটা আমরা কিন্তু প্রথম দিকে ডিফাইন করছিলাম আলহিসুল্জামাত বলতে কী বোঝায় খুব ইম্পর্টেন্ট জিনিস কারণ আমরা এই কথাটা বারবার বলব এবং আমরা সবাই মনে প্রাণে চেষ্টা করবো আহসনুলজ্জামাত উপর থেকে মৃত্যুবরণ করতে এই আলোচনা জামাটা আমরা বলছিলাম যে রাসুল সাল্লাহাল্লাম এবং তার সাহাবিরা যে পথের উপর ছিলেন বোঝাইতে আমরা এই ইউজ করি এই হচ্ছে তাইফা মানসুরা অথবা ফিরকাতুল্না নাজিয়া যারা নাজাদপ্রাপ্ত দল বা যারা আল্লাহ যাদেরকে মাফ করে সেই দল অথবা ভিক্টোরিয়াস দল যারা দেখি আমরা যাদেরকে ক্ষতি করতে পারবেনা কে আমার পর্যন্ত টিকে থাকবে এমন একটি দল এমন দল এই কথাগুলো বোঝাইতে কিন্তু এই তাইফা মানসুরা বা আপনার ফেরকতুল না দেওয়া এটা বলা হয় এবং একইভাবে আহলেসুলনা জামা কথাটাও মানে শিরোনিম কি একই কথা যারা রাসুল এবং তার সাহাবের পথের উপর থাকবে তাদেরকেই রাসুল সাম জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন আমরা আসি এটা আমরা বলতেছি না কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করব সেটি জানতে সেটা কোনটা এবং তার উপর নিজেকে নিয়ে যেতে চেষ্টা করব। আমাদের আমি হাজার হাজার হাদিস তো হবি জীবনে পড়া এখানে কোথাও কিন্তু ইমাম আবহানিফা আহমদ বিন হাম্বাল সৈয়দ কুতুব বর্ণ মহাদি তারেক বা আরও যারা পরে আসছেন কারও নাম আমি পাই নাই কিন্তু আমি একটা নামের কথা জানি জানছি যে তার তার কথা শুনে সে আল্লাহর কথা শুনলো যে তাকে যে তার কথা মানলো সে আল্লাহকে মানলো এই কথাগুলো একজন মানুষের বেলায় বলা হয়েছে সো আমরা প্রত্যেকটা ব্যাপারে জানার চেষ্টা করব যে যে কোনো একটা ব্যাপারে তিনি কি বলছেন সেটা আমাদের কাছ থেকে আমার ইম্পর্টেন্ট হয় ইনশাল্লাহ রাদার দেন লিডার কি বললো আমার শায়েক কী বললো বা এই বললো হ্যাঁ আমার শায়ক যতক্ষণ ওই লাইনের উপর আসে আমার আমার সমস্যা নাই যেমন আমি বলি যেমন একটি উদাহরণ বলি আমি যে আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা ভিডিও আছে যে ভিডিওতে দেখানো হয় যে আপনার তারাবীর আগে আগে মানুষজন রিল্যাক্সড মানে ঈশান নামাজের আগে তারাবির আগে যে ঈশান নামাজটা হবে তার আগে মানুষজন রিল্যাক্স কাভার কাবা এবং কাবা অ্যারাউন্ড মসজিদের হারাপ দেখানো হচ্ছে তো এখানে জিজ্ঞেস করে যে এই মানুষগুলোকে মানে সারিবদ্ধ করতে বা ডিসিপ্লিন করতে বা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে বা একটা রেজিমেন্টাল একটা ফর্ম দিতে কতক্ষণ সময় লাগতে পারে তারপরে দেখানো সম্ভবত আমার যাদের মনে পড়ে আব্দুর রহমান সুদায়স উনি স্তাউ বলে যেভাবে বলেন নামাজ পিসের আগের সেটা বললেন একামাহ এবং বললেন এবং সাথে সাথে প্রায় ৩০ লক্ষ মানুষ সবাই সবাই সারিবদ্ধ হলো বা সবাই এক একটা অদ্ভুত একটা সিন এটা দেখে অনেক অমুসলিম কিন্তু মুসলিম মুসলিম হয়েছে বা ইসলাম গ্রহণ করছে ইয়ে এরকম ডিসিপ্লিনে জাত হতে পারে বা ইতে পারে এই যে ইমামটা এর একটা কমান্ডে আমরা সেজদায় যাচ্ছে একটা কমান্ডে আমরা রুকুতে যাচ্ছি বা তিরিশ লক্ষ মানুষ পঁয়ত্রিশ লক্ষ মানুষ বটেভার যায় কিন্তু এই মানুষটাও যদি সুরা ফাতেহা জায়গায় একটা গান গে ওঠে কী সিচুয়েশন হবে বলেন তো কেউ কি তার কোনো কমানা সবাই মনে করবে সে পাগল হয়ে গেছে বাইরে যদি সে মাফ না চায় বা সে ভুল শুদ্ধ না করে যদি গান গেয়ে উঠে দাঁড়েন তা সিউজিক্যাল কথা বলতেছে তার মানে কি যত বড় যত বড় লিডারই হোক সে পঁয়ত্রিশ লক্ষ মানুষকে লিড করা তিরিশ লক্ষ মানুষকে লিড করা ইমাম সে যতক্ষণ সে আল্লাহর নর্মে আছে আল্লাহ রসুলের নর্মে আসে ততক্ষণ সে আমাদের জন্য অনুসরণীয় দ্য মোমেন্ট হি আমাদের জন্য আমরা তাকে ছুটে ফেলে এই মেন্টালিটিটা সবার থাকা উচিত যে আমরা সব কিছুতে খোঁজ করবো আল্লাহ আল্লাহ রসুল কী বলছেন রসুল সালসাল কী বলছেন উনি হচ্ছিল আমাদের আলটিমেট দলিল তার দলিলটা শেখার জন্য আমরা কোনো উস্তাদের কাছে কোনো বুজুর্গের কাছে কোনো সাহায়কের কাছে কোনো টিচারের কাছে যাইতে পারি কোনো বইয়ের কাছে যেতে পারি যতক্ষণ ওই এসেসে আসে ততক্ষণ আমরা তাকে অ্যাকসেপ্ট করবো যেই মুহুর্তে সে ডিবেট করে আমার আমাদের সাথে আর তার ওই ব্যাপারে কোনো সম্পর্ক নাই বা তাদের তার ওই পাপ কার্যের সাথে আমরা যুক্ত না এইভাবে আমরা না দেখে অনেক সময় আমাদের জীবন মরণের সমস্ত লয়েলিটি একজন রাইটার একজন লিডার বা একজন পার্টি ইসেকে দিয়ে দিই আমরা এবং তখনই আমরা ভুলটা করি ইট ভেরি স্যাড টু সে যে সৈদ কুতুবাবক মরণ মধ্য তাদের অনেক কাজ আছে আমি অনেক কিছু শিখছি তাদের কিন্তু আজকের দুনিয়াতে যত হানাহানি মারামারি যত রক্তক্ষরণ হচ্ছে বা রক্তক্ষয়ী জিনিস হচ্ছে তার পিছনে একজনের বা দুজনেরই রোল পাওয়া যাবে এবং তারা অনেক মানুষকে বিপদকামী করছেন কোটান কোট পলিটিক্যাল ইসলাম দিয়ে আমি আমি বলতেছিলাম যে ইসলামের পলিটিক্স সেটা কিন্তু কিন্তু তারা যেভাবে ডিফেন্ড করছেন তারা যেভাবে ই করছেন বহু এবং এটা এটা নিয়ে কথা বলা মানে তাদের জীবৎ করে না কিন্তু আমরা সবাই তাদের জন্য যে কোনো মুসলিম যাকে আমরা মুসলিম মনে করি সে মারা গেছে তার জন্য আমরা দোয়া করব যেন তাকে করে যেই হোক ইভেন আমি গাদ্দাফির কথা বলতেছি ইফ আই ফিল দ্যাট হি ওয়াজ মুসলিম বা ইফ আই নো দ্যাট হি ওয়াজ এ মুসলিম জানি যে সে মুসলিম ছিল অবশ্যই অবশ্যই তার জন্য দোয়া করবো আমল বন্ধ হয়ে গেছে শেষ এটা খুব সুন্দর আপনার আবু আহ্মার ইয়াসির কাজী তাকেই জিজ্ঞেস করছিলো আমেরিকাতে ওসামা মিল্লাদে মারা পরে যে আপনাকে এমন মুসলিম সে সে ভ্রান্ত তার সাথে আমি অ্যাগ্রি না সব ঠিক আছে একজন মুসলিম একজন মুসলিমের করতে পারে না একই কথা মনার মধ্যে দিয়ে শহীদ কুচব তাদের জন্য আমরা দোয়া করবো তাদের তারা চেষ্টা করছেন তাদের হয়তো মানে খুবই ক্লাস ছিল কিন্তু হয়তো জ্ঞান মানে জ্ঞান অথবা ডিভিটেড হয়ে গেছেন প্রথমেই যে কারণেই হোক কিন্তু আজকে আমরা তাদের যেসব কাজগুলো রেখে গেছেন সেই কাজগুলো যদি অনেক মানুষকে বা কিছু মানুষকেও বিভদামী করার পটেন্সিয়াল থাকে আমরা কিন্তু বলবো সেটা বলতেই হবে আমাদের তো আমাদের উপর ওয়াজিব সেটাকে এক্সপোজ করা যাতে অন্য মানুষরা নষ্ট না হয় আপনাদের সাথে যাদের সাথে আমার পরিচয় আছে আমি আপনি জানেন যে আমি একটা বই খুব রিকমেন্ড করি সবাইকে ইসলামার দ্য ক্রস রোডস এই বইটা খুব রিকমেন্ড করি মা যে মানে আদার দিন কোরআন হাদিস বাইরের বই যদি পড়তে হয় তাহলে দশটা বই পড়লে তার ভিতরে একটা বই এটা আমি বলি বাট আমি অ্যাট দ্য সেম টাইম বলি যে এই যে কোনো মানুষ ফর দ্যাট ম্যাটার আমাদের জন্য আমরা যেন তাকে অন্ধভাবে অনুসরণ না করি এই মানুষটা জীবনের প্রথমে একদম একদম সহি শুদ্ধ ইমান আকিদের উপর ছিলেন কিন্তু জীবনের শেষকালে কিন্তু উনি অনেক দূরে সরে গেছিলেন সেই জন্য আমাদের কোন স্কোপ নাই তাকে ঢালাভাবে রিকমেন্ড করার অথবা ঢালাভাবে বলার যে উনি সব কিছুতেই চিখছেন বা ওনাকে আপনাদের আপনাদের ফলো করতে হবে এটা বলার কোন স্কোপ নেই কিন্তু আমরা এইভাবেই সবাইকে নিব। আমরা যে কোনো একজন স্কলার যে কোনো একজন রাইটার যে কোনো কে নিব। আমরা আমাদের যদি জ্ঞান না থাকে যাদের জ্ঞান আছে তাদের কাছে যাবো অনেক সময় জ্ঞান থাকে না আমি নিজে যেমন মোহাম্মদ আসাদের মেসেজযোগ্য কোরআন হচ্ছে আমার জীবনে কাভার টু কাভার পড়া প্রথম কোরআনের তার শেষ এবং অত্যন্ত সুন্দর ল্যাঙ্গুয়েজ মানে মানে কি বলবো অদ্ভুত সুন্দর ল্যাঙ্গুয়েজ বিকজ উনি নিজে খুব ইন্টেলিজেন্ট একজন মানুষ ছিলেন খুব ওয়েল রেড ছিলেন অনেক পড়াশোনা ছিল এবং আরবি ইংলিশ জার্মান একই রকমের জানতে মানে আরবি তো ফ্যান্টাস্টিক আরবি জানতেনি কিন্তু আমার তখনকার যে জ্ঞান এটা আমি ধরেন সম্ভবত লেট এইটি বা আর্লি নাইনটির কথা বলতেছি আমি আমার ঠিক মনে নাই তো দেখতে হবে মানে ই দেখলেই পাবো আমি তো আমি এত ইমপ্রেস হয়েছিলাম যে ওনারা আমি পাঁচটা কোরআন নিয়ে আসছিলাম ওনার মেসেজ কোরআন পাঁচটা একটা বেশ দাম কিন্তু জিবরাল্টারের ইউকেতে সব জায়গায় পাবলিশড জিবরাল্টারে পাবলিশ ছিলগুলো তো আমি কিনে নিয়ে আসছিলাম এবং এই নিয়ে আসছিলাম যে আমি যাদেরকে আলেম মনে করি অথবা যাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য তাদেরকে দিবো এবং তারা জন্য এখান থেকে মানুষকে জ্ঞান দিতে পারেন এই দুইটা আমি ঢাকা সের একজন টিচার আসেন ওনাকে একটু দিয়েছিলাম উনি আল্লাহ কাজ করতেন দিনের কাজ করতেন আর অনেকে হয়তো চিনেন মিসেস এজি মাহমুদ মায়াপা উনি এটিএন বাংলায় আগে প্রোগ্রাম এখন করেন জানি অনেক আগে কথা বলতেছি তখন করতেন আমার বাসায় কোনো দিন বিষ ছিল না আমি একবার ক্যালকাটায় গিয়ে একটা হোটেলে তার প্রোগ্রাম দেখছিলাম এটিএন বাংলা প্রোগ্রাম দুই সালে তো ওনার জন্য একটা নিয়ে আসছিলাম তো ওনাকে একটু দিছিলাম আমি আর ওই ঢাকা ইউনিভার্সিটির টিচার যে ভাই তাকে একটু দিছিলাম আর তিন তিনখণ্ড আমার কাছে এখনও আছে। তিন ঘণ্টার ভিতর আইসিডিতে আমাদের যে লাইব্রেরি সেখানে একখণ্ড আছে কিন্তু এটার উপরে আমি ডিস্লাম লাগাই দিচ্ছি যে এটাতে অনেক ভ্রান্ত জিনিস আছে যার জ্ঞান আছে শুদ্ধ এবং যার জ্ঞান আছে শুদ্ধ শুদ্ধ এবং অশুদ্ধের ভিতরে পার্থক্য করা তিনি পড়বেন যার জ্ঞান নাই তিনি এটা থেকে দূরে থাকবেন অথবা এটাতে ডেবিটেড হওয়ার সম্ভাবনা আছে সেটা যেন সেটা মনে রেখে যেন পড়েন না কি যাই হোক সেটা বলতেছি যে এই মানুষের কথা আমি বলতেছি যে এই মানুষের যাতে ওই মানে ওই বইটা ইসলামের ক্রসের চোখ বুঝে আপনি যে কাউকে পড়তে দিতে পারেন কিন্তু মেসেজগুলো করান কষন লাগবে বা ই করতে হবে হ্যাঁ সাবধান করে দিতে হবে এই জিনিসটা আমরা মনে রাখবো সকলের বেলায় মনে রাখবো যত বড় স্কলারই হোক দুনিয়াতে রসুল সালের সময় পরে যারা আসছেন বা পরে যাদের স্থান তাদেরকে আমরা অলওয়েজ সেভাবেই নিব যে যতক্ষণ ঠিক বলবেন ততক্ষণ ঠিক যতক্ষণ রেসুলের সাথে মিলবে ততক্ষণ ঠিক রাসুলের সাথে যদি আমিল হয় ততক্ষণই আমরা কখনই আমরা পজ এবং আমরা চিন্তা করতে শুরু করব যে ব্যাপারটা বা কেন করলেন আসার আসার এটা তামাত্ম হজ নিয়ে কথা বলতেছিলেন আসার এবং হাদিসের ভিতরে আপনারা নিশ্চিত আফার জানেন আসার হচ্ছে সাহাবিদের কথা আর হাদিস হচ্ছে কথা যদিও ওয়াইডার পার্সপেক্টিভে অনেক সময় হাদিস বলতে মানে সাবেদের কথা হাদিস বলা হয় এটা মানে ডিকশানিগতভাবে অশুদ্ধ না কিন্তু পরিভাষাগতভাবে ঠিক না এটা বলা হাদিস বলতে আমরা রসুলের কথাই বুঝবো পরিভাষায় যাই হোক এখন ওইখানে রসুলের কথা কাজের বর্ণনা ইত্যাদি আর কি যাই হোক তো এখন তামাত্মহজের ব্যাপারে এমনা আব্বাস বলতেছিলেন তার অডিয়েন্স কারা ছিলেন হয় স্বাভাবিক না হয় তাবেই দুটাই আর কোনো তো সম্ভাবনা নেই দুটাই অডিয়েন্স ছিলেন তার তো ওই সময় যখন বলতেছিলাম কেউ কেউ বলতেছিল যে আউ বকর এরকম বলছেন বা ওমর এরকম বলছেন তখন ইবনাম আব্বাস বলতেছিলেন যে আমি ভয় করতেছি তোমাদের উপর আসমান থেকে পাথর বর্ষিত হবে গজব হিসাবে আমি বলতেছি রাসুল সাল স্লাম এরকম বলছেন আর তোমরা বলতেছো আউ বকর এবং ওমর এরকম বলছে আউ বকর ওমর কে চিন্তা করেন তাদের কত মানে মানে মানে ক্ল্যারিটিটা চিন্তা করেন কত পরিষ্কার ছিল তাদের ভিশনটা দিনের রসুলের কথা যেখানে আসতে সেখানে কারো কথা আসে না অবকর এক নম্বর মুসলিম এই উম্মার রসুলের পরে আর ওমর আলম দুই নম্বর মুসলিম মানে ভালোর দিক দিয়ে কিন্তু যখন রসুলের কথা শুনে তারা কে এই মেন্টালিটিটা বা এই বোধটা আমরা ভিতরে ইনস্টল করবো ইনশাল্লাহ এবং আমরা নেক্সট দিন থেকে একটু একটু করে আকিদার ইসলামিক বিলিফস বা আকিদাগুলা কি হবে বা সেগুলার মানে নির্যাস যেটা আর মেইন জিনিসটা আমরা তো একশো পাঁচটা পয়েন্ট ওভাবে পড়তে যাবো না বা ই করতে যাব না কিন্তু মূল কথাগুলো পড়বো তহিদ নিয়ে একটু পড়াশোনা করব আর এগুলোর ইমপ্লিকেশন নিয়ে একটু পড়াশোনা করবো ইনশাআল্লাহ সুবাহান কালামু বেহমদিকা আশাদুল্লাহ আলাহাম তা আসফর কত বি লাইক আমরা যে শুনলাম আমি একটু সামারেজ করার চেষ্টা করছি আজকে এবং আমি রিয়েলি রিয়েলি মনে করি যে আমি শুধুমাত্র তাদের জন্যই প্রোগ্রামটা এই প্রোগ্রামটা চালু রাখতে চাই যাদের গরজ আছে যাদের গরজ নাই আমি আগেই না করছি যে তাদেরকে এই জন্য ইনভাইট করা না হয় ইনশাআল্লাহ আমি আশা করি যে আমরা একটু চেষ্টা করব একটু ধরে রাখতে বা একটু गरज अच्छे हमें यहाँ निजे भेतरे बुझे चेषा करब अल्लामिक वरहि वबरक